ইবনু আব্বাস রদাহ তালন হতে বর্ণিত যে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামকে বললেন যে তার মা মারা গেছেন তার পক্ষ থেকে যদি আমি সাদকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে তিনি বললেন হ্যাঁ সাহাবি বললেন আমার একটি বাগান আছে আপনাকে সাক্ষী রেখে আমি তার পক্ষ থেকে সাধকা করলাম